দর্শক মন্ডলী আমি কোরআনে করিমের ব্যবস্থাপনা নিয়ে আপনাদের সম্মুখে সামান্য আলোচনা করার চেষ্টা করছি অতি সংক্ষেপে কোরআন একটি অবিকৃত অপ্রতিদ্বন্দ্বী এবং চিরন্তন গ্রন্থ এবং সকল কিছুকে সামেল করা একটি গ্রন্থ এই শিরোনামের আওতায় আল্লাপাক কোরআনে কারিমে বলেছেন ফি মানুষের জন্য আমি সব সবকিছু কোরআনের মধ্যে উপস্থিত করে দিয়েছি মা আর রত্ন অন্যায় এসেছে আমি কিছুই তো বাকি রাখি নেই তাহলে মানুষ কেন অন্য জায়গায় তালাশ করবে অন্য অন্য গ্রন্থের মধ্যেও ব্যবস্থাপনাগুলো ছিল যেরকম আল্লাপাক উল্লেখ করেছেন যেন আল্লাহাক যা অবতীর্ণ করেছে সেই হিসাবে যেন তারা ব্যবস্থাপনা পরিচালনা করে অবস্থা যে ফাহুমা হে নবী আপনিও। এই গোটা মানুষ তাদের সাথে এবং গোটা মুসলমানদের গোটা মানুষের উপরে আল্লাপাক অবতীর্ণ করেছেন সেই হিসাবেই হুকুম পরিচালনা করেন সুরা আলমায়দার পঁয়তাল্লিশ ৪৬ সাতচল্লিশ নম্বর আয়াত ইত্যাদি আয়াতগুলা যদি আমরা তেলা করে পাঠ করে তাহলে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাবো যে আল্লাহর ব্যবস্থাপনা সমূহ থেকে আমরা কত দূরে সরে গে মানবতাকে কতটা বিপর্যয়ের মধ্যে নিবেদিত করেছি তৌরা তালারা এখন কি বিচার করে তাদের সমাজ যেমন কোনো বিচার ব্যবস্থা আছে বলে আমাদের জানা নাই বিশ্বব্যাপী শুধু সুদের কারবার ব্যবসা কারবার আবিষ্কার অনেক কিছু দিয়ে এগিয়ে গেছে তারা কিন্তু বিচার ব্যবস্থা কি আমাদের জানা নেই কোরআনের অনেক বিচার ব্যবস্থা অনেক বিচার ব্যবস্থার মিল রয়েছে আর ইঞ্জিলের সাথেও স্বাভাবিকভাবে মিল থাকার কথা ছিল যেহেতু ইঞ্জিল তো নতুন কিছু নয় ইঞ্জিলের বিচার ব্যবস্থা সেটা তৌরাই বিচার ব্যবস্থা ইঞ্জিলের নতুন কোনো বিচার ব্যবস্থা থাকার কথা নয় কিন্তু ইঞ্জিল ওলারাই সবচেয়ে বেশি দূরে সরে পড়েছে তারা জন্য আল্লাহ হয়ে গেছে তারা শিক্ষা অনেক চর্চা করে কিন্তু মানে না শেখুল ইসলাম তাইমিয়া তার আসি আসা আসার মধ্যে বলেছেন আর খ্রিস্টানদের ব্যাপারটা হলো তারা পড়েও না মানেও না ইহুদিরা পড়ে গবেষণা করে মানে না খ্রিস্টানরা পরেও না মানেও না যা শুনে তাই পাদ মু সেখানে শুধ্রের এক বিভাগ করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার ভাগে তারা মানুষকে ভাগ করেছেন ব্রাহ্মণ ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছে আর ক্ষত্রিয়রা ভগবানের বুকের থেকে সৃষ্টি হয়েছে বৈশ্যরা প্যাটের থেকে সৃষ্টি হয়েছে শূদ্ররা পায়ের থেকে সৃষ্টি হয়েছে ভগবানের আর ব্রাহ্মণরা এই শুধুমাত্র মন্ত্র দিবে আর ব্রাহ্মণরা এই শুধু ভগবানের পক্ষ থেকে সকল কিছু নির্দেশনা দিবে আর ক্ষত্রিয়রা রাষ্ট্র পরিচালনা করবে যুদ্ধ করবে বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে তারা উপার্জন করবে রুজি রোজগার করবে পেটের সাথে সম্পৃক্ত যা তাই করবে সাহসের সাথে সম্পৃক্ত যা তা ক্ষত্রিয়রা করবে আর শুদ্ররা করবে একেবারে নিচু নিচু কাম কামার কুমার মালি ধলি, তেলি তারপরে ইত্যাদি ডোম শুধ্রন্ত কারায় কৃতমকা দাশই বহি সৃষ্টি হস ব্রাহ্মণস্ব স্বয়া মনু বলতেছে শুধ্রের সৃষ্টি করা হয়েছে ওই ব্রাহ্মণের দাসত্ব করার জন্য কয়লা ধুলে ময়লা যায় না অঙ্গারং শত ধতেন মলিনোত্তং নমঞ্চ্যুতি কয়লা ধুইলে ময়লা যায় না ঠিক শুধ্রন্তের শুদ্রের কোন অবস্থাতেই তার শুদ্রত্ব লোভ পাবে না তারা শূদ্রই থেকে যাবে উপরের তিন শ্রেণীর খেতমত করতে করতেই তাদের জীবন যাবে আবার ব্রাহ্মণ যদি অপরাধ করে তাহলে অপরাধের তেমন কোনো বিচার নেই যে অপরাধ করলে শুধ্রের গর্দান যাবে ঘাড় কাটা যাবে সেই অপরাধ করলে ব্রাহ্মণের শুধুমাত্র চুল কেটে দিতে হবে মনু বলতেছে মন ডাং প্রাণান্তিক দণ্ড ব্রাহ্মণস্ব বিধি হতে ইতরে সন্ত বর্ণনাং দণ্ড যে যে অপরাধ করলে শুদ্রের প্রাণদণ্ড হবে সেই অপরাধ করলে ব্রাহ্মণের শুধুমাত্র মাথার চুল কেটে দিয়ে একটু দূরে সরিয়ে দিলেই চলবে এই যে বিপচার ব্যবস্থার মধ্যে তারা বৈষম্য করে রেখেছিলেন পর্যন্ত মানুষকে একেবারে ধর্মেও ভাবেই ভাগ করে রাখা হয়েছে ইসলাম এই ধর্মীয় ভাগে মানুষকে ভাগাভাগি করে নাই। ফতে মক্কার সময় আল্লা নবীর পিছনে একবার চড়েছেন বেলাল আবার চরেছেন। ওসামা বেলালো দাস থেকে স্বাধীন হয়েছে ওসামার বাবা এই বিজয়ের দিনে এই গর্বের দিনে এই মহানন্দের দিনে নবী সাল আলি সাল্লাত সালাম একবার বেলালকে উটের পিঠে চড়ালেন আবার তার পিঠের পিছনে চড়ালেন ওসামাকে কুলিম কোরাইশ বংশের কাউকে নিজের উঠের পিঠে চড়িয়ে তারপরে বিজয়ের দিনে কাউকে দেখাননি নবী সাল্লাহ আলসালাতাম বেলালকে বললেন যে কাবার উপরে চড়ে আজকে আজান দেবে বিালের মতো একজন ওই দুদিন আগেই মক্কার কাফের ওমাইয়ার কৃতদাস ছিল সেই বিলাল আজকে সবচেয়ে সম্মানের কাবার ঘরের উপর উঠা আজান দেবে কাফের সহ্যই করতে পারে না বলে দেখো দেখো দেখো কি অবস্থা এই দাস ছিল দুদিন আগে সে কোথায় বসে আজান দিচ্ছে কি অবস্থা আল্লাহম তোমাদের ওই জাহিলিয়াতের ওই বংশ পূজা গোত্র এবং বনের সেই অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এই কোরআন এসে এই ইসলামের মধ্যে মানুষের মধ্যে সাম্য ভ্রাতৃত্ব এবং সমতা প্রতিষ্ঠিত করেছে পৃথিবীর মামলা ঠাসো এই সেই নানান কিছু করছে আর সাম্যের কথা বলছে ভ্রাতৃত্বের কথা বলছে আন্তরিকতার কথা বলছে জাতির সঙ্গে আইনি পাশ করতে হলো দাস প্রথা বাতিল করার জন্য সেটার ইতিহাস অন্যরকম এটা লেন্ডেন পানাদা নাথ থেকে মৌকুফ করার জন্য যা আইন পাশ করা হয়েছিল সেখানে মানুষের সম অধিকারের আইন পাশ হলো সেখানে হলো মানুষের আত্মরক্ষার অধিকার হলো রাষ্ট্রসমূহের নিজেদের সার্বভৌমত্ব বিভিন্ন কথা জাতিসংঘ সেদিন পাশ হলো ইসলামিক চোদ্দ বছর আগে এই সকল ব্যবস্থাপনা গুলোকে একেবারে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন একেবারে সেটেল করে দিয়ে গেছেন বর্তমান আইনে অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া যাবে না যুদ্ধে কাউকে মারা যাবে না যুদ্ধ অপরাধের বিচার করোরা দেয় যারা যারা দায়ী। তাদের কোনো দিন বিচার হয় না নবী আল্লাহ যুদ্ধের ব্যবস্থাপনা দিয়ে দিলেন শোনো স্পষ্ট ভাবে মুসলিম বিস্তারিত আছে যুদ্ধে তো যাচ্ছ যাও বিসমিল্লাহ বলে হি সাবিল্লাহ ফালা তাক গাদ্দারি করবে না প্রতারণা করবে না কারো না নারী হত্যা করবে না শিশু হত্যা করবে না গির্জায় মন্দিরে যারা গাছ বৃদ্ধ মারবেনা গাছ কাটাও ইসলাম নিষেধ করে দিয়েছে সাহাবান করেননি আপনারা আইনি পাশ করছেন আভিজাতের আইন আর সারা পৃথিবীর মানুষ কিভাবে নিহত হচ্ছে ইসলামের একশোটা যুদ্ধ হয়ে চালল না একশোটা যুদ্ধ হয়েছে ছোট বড় মিলে তিরিশ আট সত্তর দুই দলে মিলে মানুষ মরেছে মাত্র এক হাজার আট জন একশোটা যুদ্ধে আর প্রথম বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মরেছে দ্বিতীয় মহাযুদ্ধে কোটি কোটি মানুষ হত্যা করা হয়েছে ভিয়েতনাম যুদ্ধে চল্লিশ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে আর দোষ হয়েছে কোরআনের কোরআন থেকে নাকি সাম্প্রদায়িক যুদ্ধ চলায় এনাকে মানুষ মানে ভাই এ কেমন কথা হলো এ কতটা ইনজাস্টিস কতটা বে যে কোটি কোটি মানুষ এক একটা যুদ্ধে অমুসলিমরা হত্যা করবে আর মুসলমানের উপায় শুধুমাত্র সন্ত্রাসের দায় চাপতেই থাকবার চাপতেই থাকবে এক আশ্চর্য ব্যবস্থাপনা আসন কোরআনের কাছে চরিত্রটা উন্নত হবে ভাষা সংযত হবে আপনারা তখন আর প্রতারণা করবেন না মানুষকে ধোকা দিতে আপনারা ভুলে যাবেন সম্মানিত অবস্থিত ইসলামী মানুষকে মানবতার অধিকার বাস্তব ভয় প্রতিষ্ঠিত করে গেছে অমর রজে তালুর বিরুদ্ধে একজন সালিস দিকে বসেছেন অমর বললেন চলো জায় দেবিনে সাবেদের কাছে আমরা বিচার নিয়ে যাবো জায়দেব রাজুর কাছে যাওয়ার পরে তখন অমর রাজুকে বললেন খালি পাতুল মুসলিম আপনি বসুন তোমাকে মেনেছি অন্যায় করছো আমি বললাম আসামি ও হলো বাদি আমি খলিফা হতে পারি কিন্তু আজকে আমি তোমার এজলাসের আসামি আমি তো বসতে পারি না দুইজনের সাথে তোমার সমান ব্যবহার করতে হবে আমি খলিফা বলে তোমার অন্য কোনো আচরণ করা যাবে না ইংরেজ বলেছেন যে কোন পার্থক্য নেই দুই দলের মধ্যে যারা ইসলামিক ব্যবস্থাপনা নিজেরা বাস্তবায়ন করে না বাস্তবায়ন করতে দেয় না দে তারা হয় একেবারে নামে এবং কামে উভয় দিক থেকে নামে মুসলিম কামে কাফের একদম ইংরেজ বলেছে এটা আমার কথা নয় সময় তো বসতি একটু ব্রেক নেওয়ার পরে আমরা আবার ফিরে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 जार्ध्यमान बोझा सहज हो जाए इ बुनियादी शिक्षा तारो साधारण उदाहरण आज रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पीट टी बांगलाय The students of Islamic International School, welcome all of you. as alaykum wa rahmatullahi wa barakatuh. Al-malik wa l-kudus wa al al-mukminu al-muhaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed. I don't know about you, I know about me I'm proud cause I'm rolling Islamically Everywhere I see, then on TV People talking trash about the way I Watch little wonders at their best. বিষয় শিশুরা। আজ সন্ধ্যা 7:00 সম্প্রচার। সকাল 11:00 বাংলাদেশে পিটিবি বাংলা। সাহস লাগে। আপনি বিশ্বাস করেন তার পক্ষে কথা সত্যবাদী ও নেপোলিয়ন হতে সাহস লাগে।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 সালামাইকুম রবরাত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 হিংসা করে বিদ্বেষ করে মারামারি করে মানুষের রক্ত চষে ধন চষে নিজের এই সকল কিছু মালিক হয় অমুককে মারক অমুককে ধরো আর ভ্রাতৃত্বের কথা বলছে আন্তরিকতার কথা বলছে জাতিসংঘ তো আইনে পাশ করতে হলো দাস প্রথা বাতিল করার জন্য সেটারও ইতিহাস অন্যরকম এটা লেনদেন পানা দানার থেকে মৌকুফ করার জন্য যা আইনটাকে পাশ করা হয়েছিল সেখানে মানুষের অধিকারের আইন পাশ হল সেখানে সমূহের নিজেদের সার্বভৌমত্ব রক্ষার বিভিন্ন কথা জাতিসংঘ সেদিন বাস হলো ইসলামিকরা চোদ্দ শত বছর আগে এই সকল ব্যবস্থাপনা গুলোকে একেবারে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন একেবারে সেটেল করে দিয়ে গেছেন বর্তমান আইনে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া যাবে না যুদ্ধে কাউকে মারা যাবে না যুদ্ধ অপরাধের বিচার করো কিসের যুদ্ধ অপরাধের বিচার করবে যে দেশে যুদ্ধ হয় সেই বিচার হয় যারা যুদ্ধ চাপিয়ে দেয় যারা মানুষ মারে যারা মারণাস্ত্র করে যারা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে মৃত্যুর জন্য যারা দেয় তাদের কোনো দিন বিচার হয় না নবী সাল আলিয়াস্লাম যুদ্ধের ব্যবস্থাপনা দিয়ে দিলেন ও গুজব আল্লাহর শোনো যুদ্ধ তো যাও বলে প্রতারণা করবে না কারো হকন্যা ভাবে মারবেনা নারী হত্যা করবে না শিশু হত্যা করবে না গির্জায় মন্দিরে যারা বসে উপাসনা করছে তাদেরকে নারী না, শিশু আর বৃদ্ধি পৃথিবীর মানুষ কিভাবে নিহত হচ্ছে ইসলামের একশোটা যুদ্ধ হয়েছে আল্লা নবীর জীব যুদ্ধ হয়েছে ছোট বড় মিলে তিরিশ দলে মিলে মানুষ মরেছে মাত্র এক জন একশোটা যুদ্ধে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 দ্বিতীয় মহাযুদ্ধে কোটি কোটি মানুষ হত্যা করা হয়েছে ভিয়েতনাম যুদ্ধে ৪০ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে আর দোষ হয়েছে কতটা ইনজাস্টিস কতটা বেহায়াপনা যে কোটি কোটি মানুষ এক একটা যুদ্ধে অমুসলিমরা হত্যা করবে আর মুসলমানের উপরে শুধুমাত্র সন্ত্রাসের দায় চাপতেই থাকবার চাপতেই থাকবে এক আশ্চর্য ব্যবস্থাপনা আসন কোরআনের কাছে চরিত্রটা উন্নত হবে ভাষা সংযত হবে আপনারা তখন আর প্রতারণা করবেন না মানুষকে ধোকা দিতে আপনারা ভুলে যাবেন সম্মানিত অবস্থিত ইসলামী মানুষকে মানবতার অধিকার বাস্তবায় প্রতিষ্ঠিত একজন সালিজ থেকে বসেছেন ওমর বললেন চলো জায়দেবের কাছে আমরা বিচার নিয়ে যাবো জায়দেব কাছে যাওয়ার পরে তখন ওমর অমর রাজুকে বললেন খালিপাতুল মুসলিন আপনি বসুন ওমর বললেন হা দাও বলেন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 দুইজনের সাথে তোমার সমান ব্যবহার করতে হবে আমি খালিফা বলে না কোরআনের উপর আমল করেনি ব্যবস্থাপনা দেয়নি একজন ইংরেজ বলেছেন যে কোন পার্থক্য নেই দুই দলের মধ্যে যারা ইসলামিক ব্যবস্থাপনা নিজেরা বাস্তবায়ন করে না করতে দেয় না দেবিল সৃষ্টি হচ্ছে বিবাহ প্রথা উঠে যাচ্ছে পরিবার প্রথা ভেঙ্গে যাচ্ছে স্বামীর সাথে স্ত্রীর কোন সম্পর্ক নেই মাঝে মধ্যে রাস্ত পরিবার পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে কোনো কোনো দেশের প্রেসিডেন্ট এর পর্যন্ত বৈধ করেছে শুধুমাত্র জেনাকে এবং এই ধরনের কুকর্ম করার জন্য ইসলাম সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে বৈবাহিক ব্যবস্থা সুন্দর মানুষের দাম্পত্য ব্যবস্থা পিতার সাথে পুত্রের সম্পর্ক মাতার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কঘাতকতা করেছে স্বামী স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে স্ত্রী স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমন বিশ্বাসঘাতক পুরুষ এমন বিশ্বাসঘাতক নারীর বেঁচে থাকার অধিকার নেই এটা কি ইসলাম অধিকার দেয় নাই এটা কি ইসলাম মানুষের দাম্পত্য জীবনকে দৃঢ় করার ব্যবস্থা করে একবার চিন্তা করেছিলেন পাশ্চাত্যের ঘর যে সব ভেঙে গেল অধিকাংশ সন্তানের যে পত্রিকায় ঘরে সময় কথাবার্তায় পরিচয় হয়েছে যে ছেলেটা মেয়ের আপন ভাই তারপরে ব্রিটিশ কোর্টে গিয়ে সেটাকে আবার বিবাহ ভাঙতেও তারা বাধ্য হয়েছে এই যখন পরিস্থিতি ষাটের দশকের ঘটনা টেক্সাসে এক মহিলা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় তার বিরুদ্ধে পাবলিক নয়সেন্স একটা মামলা দেওয়া হলো পাবলিক বিব্রত করার একটা আছে সারাদেশে মানুষকে বিব্রত এই মহিলা রাস্তার বিব্রত করেছে মহামান্য আদালত আপনি কেস গ্রহণ করুন তদন্তের পরে কোর্ট সেই রিট খারিজ করে দিয়ে বলল যে কেস অ্যাকসেপ্টেড হল না বিকজ দ্যাট উইমেন ওয়াজ নট বিকজ she was booted and hatted mohilar mate hat chilo pay juta chilo emoto obosthay she abar nogno hoy kibhabe sutran kesi kharij hoye gelo otojo tauratei royeche tara jeno matha bhake matha dhakar kotha polls bohu bar ullekh koreche tar letter gulo te porda korar kotha sekher ullekh ache amon ke boleche jara porda na kore tara to পর্দা করার সাথে সৃষ্টি করা হবে ফলে যায় না তাদেরকে এটা কোরআনের কথা স্কুলে কলেজে পার্লামেন্টে অফিসে আদালতে সর্বত্র পর্দার ব্যবস্থা করে দেন ইপটিজিং একদিনে কমে যাবে আইন করতে হবে না পুলিশকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে এত কিছু করার প্রয়োজন নেই হ্যাঁ এটা ভালো কাজ এই টিচারদের ধরা হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে আমরা স্বাগত জানাই কিন্তু বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা নগ্নতা ব্যথায়াপনা এই ধরনের উল্লঙ্ঘন এই বাজে ছবি বাজে নাটক বাজে গানের আসর প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনারা যতক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটি গুলাতে মেয়েদেরকে ছেলেদেরকে বসে থাকা টোটালি না করবেন আপনারা পুলিশ দিয়ে কয়দিন বিচার করবেন আসল কথা হলো যে কেউ অপরাধ দমন চাচ্ছেন না অপরাধ থাক কোর্টও থাক পুলিশেও ধরুক একসাথে রাজি রাহে রহমান ভি শান ভি একসাথে দুইটা ঠিক রাখতে চাচ্ছেন দর্শক শ্রোতা একই সাথে চান একদিকে আইন থাক একদিকে বিরোধিতাও চলুক একদিকে ধরপক্ষ চলুক সব একসাথে চলার চেষ্টাগুলো হবে না শুধুমাত্র সেমিনার করে শুধুমাত্র টক শো করে শুধুমাত্র মানব বন্ধন করে এগুলা বন্ধ করা সম্ভবপর হতে পারে সম্ভবপর হবে না আপনারা কেউ আসবেন না এখন নারী পুরুষ সমান করো অরিস দাও নানান কিছু নানান কাহিনী দেখুন হিন্দুদের নারীদের কোন ব্যবস্থাই নেই নারীদের বাচার অধিকার ছিল না বাঁচার অধিকার ছিল না নারী শিশু তারা ধরে নিয়ে এনে এক মরুভূমিতে জীবন্ত হত্যা করে মাটিতে পুঁতে ফেলতো ইসলাম যে খবরদার নাহানুন শিশু হত্যা করতে পারবে না কেমন করে মেয়েদেরকে বের করে ফেলে দেওয়া যায় এ তারা খুব ব্যতীব্যস্ত হয়ে পড়েছে নারীরা যেন খুবই খারাপ জীব খারাপ জাত তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে কিন্তু কোরআনের মধ্যে সুরা নেশা মেয়েদের নামে সুরাই রয়েছে একটি কথা আমি এখন বলব যে ইউনিভার্সাল রুল দি প্রিনে ম্যান্ড পৃথিবীতে সার্বিকভাবে শান্তি বয়ে নিয়ে আসতে পারবে আর কোনো কিছুতে মানুষের এই সকল ব্যবস্থাপনায় শান্তি আসে নাই আসছে না আসবে না আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এবং অনুসরণ প্রথম নামাজের আদেশ অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ थर धर्मतत्व मान हलो ईश्वर सम्पर्खलास ईश्वर के जाना पवित्र चिरस्थायी कारो मुखेक्षी नन लामेद कन्म नेंकुल्लाहद আর কোন কিছুই নাই সহি তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে কে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো